মানবতা সমাধান আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আলহামদুলিল্লাহ আমন্ত্রণ জানাচ্ছি অনুষ্ঠান যুব সমাজের বর্তমান সময়ে তাদের সমস্যা এবং তার কি সমাধান এই বিষয়ে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি অংশগ্রহণ করার জন্য এই বিষয়টির উপরে যারা আলোচনা উপস্থাপন করার জন্য स्टूडियो तेरीफ एने तक संगे कर डॉकमान एवं शेख शाह जुब समाज एक सब चाहती बड़ शक्ति देश बड़ सम्भवना যুবকরাই পারে অসম্ভবকে সম্ভব করে দেশকে এগিয়ে নেওয়ার জন্য তাদের চরিত্র সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে জাতির যুব সমাজের চরিত্র স্কলন ঘটে সে জাতির জীবনে নেমে আসে বিপর্যয় এজন্য ইসলাম যুবকদের চরিত্র গঠনের জন্য সবচেয়ে বেশি গুরুত্ব আরোপ করেছে আর চরিত্র গঠনের সবচেয়ে প্রধান যে উপাদান সেটি হচ্ছে আল্লাহর উপর বিশ্বাস তথা তাওহিদ একমাত্র তাওহিদের বিশ্বাসী। একজন যুবককে সত্যিকার অর্থে তার মানসিক চেতনা এবং তার মনোবলকে সমৃদ্ধ এবং পরিচ্ছন্ন করে সাইক ইফসুফ আবদুল মজিদ বিষয়টার উপরে আমাদেরকে একটু বিস্তারিত বলবেন আমরা প্রথমেই সুরার কাহ থেকে যে আয়টি তে করেছিলাম সেই আয় আমরা দেখতে পাই যে ওই যুবকেরা যারা इमान आल्लार ऊपर एवं तर विश्वास दृढ़ शक्तिशाली छोटे रजदरबारे एकदि के प्रलोभन अन्दि के बाद प्राणे हुमक दूट दिक्कत ओ जुवक दरिए नार्जन आदर्श थे चेष्टा कर दो भाव तैयार छाड़े और ना तक हत्या कर আর ইমান যদি ছেড়ে দেয় তাহলে তাদেরকে বিরাট রকমের সুযোগ সুবিধাও দেওয়া হবে সম্মানিত তারা তাদের বিশ্বাসের কে কেন্দ্র করে তাদের ইমানকে আরো করে দিলেন আরো শক্তিশালী করে দিলেন এবং এই ইমান যখন অন্তরের ভিতরে থাকে তখন সমস্ত ইমানিক চরিত্রগুলো তার মধ্যে প্রস্ফুটিত হয় বিকশিত হয় যেরকম আমরা দেখতে পাই যেমন আমরা দেখতে পাই যে ইমান আর পরেদের সবচেয়ে বড় ভয় যেটা ছিল যে এই জালেম তার জুলুম এবং অন্যায় অত্যাচার করে তারা জালেম যেন তাদেরকে ইমান থেকে সরিয়ে দিতে না পারে ইমান হারা না করতে পারে এজন্য তারা সেখান থেকে পালিয়ে গেলেন এবং যাওয়ার পরে একটা পাহাড় গুহায় তারা অবস্থান করলেন এবং প্রায় দীর্ঘ তিনশো বছরের বেশি সেখানে এখানে একটা জিনিস লক্ষণীয় যখন তারা জেগে উঠলেন প্রচন্ড ক্ষুধা তীব্র ক্ষুধা অনুভব করতেছিলেন তো একজনকে কিছু তাদের সঙ্গে যে স্বর্ণ ছিল সেই সময়কার তিনশো বছর আগের তা দিয়ে পাঠালেন বাজারে পাঠালেন কিন্তু সঙ্গে সঙ্গে বলে দিলেন যে তো এই তিনশো বছর তারা ঘুমের ভিতরে ছিলেন কিন্তু ইমানই চেতনা তারা হারাই ফেলেন তোহিদ এর বিশ্বাস থেকে তার চেতনা এবং তার প্রতিফলন আমরা যে এই এত তিন বছর ঘুমিয়ে থাকার পরেও তারা এখন বলতেছেন যে পবিত্র ইমান কিভাবে একটা যুবককে সুদৃঢ় ব্যক্তিত্ব দান করে আমাদের সাহবাহিকেরামদের জীবনে কিন্তু এরকম অনেক উদাহরণ ধন্যবাদ আসলে শেখ ইউসুফ যে আয়াতটি তেল আওয়াত করেছেন রবিন रब मन हलो दुनिया कारो रब नाला कथा মানে এদের দিকে এমন সর্বনাম দেয়া হয়েছে আরেকটা জিনিস এসে যায় যে সেই সময় মানুষের ভিতরে যে রবের ধারণা ছিল সেটা ছিল শিরক মিশ্রিত তারা যথাযথ আল্লাহকে চিনে আমি তাই বলছি তো শিরক মিশ্রিত রবের পরিচয়কে বাদ দিয়ে তারা তৌহিদ এর ভিত্তিতে একত্রবাদের ভিত্তিতে রবকে চিনেছিল তাই যুবক যারা তাদের রবের প্রতি যথাযথ ভাবে শির্ক মুক্ত মুক্তভাবে নির্ভেজাল কিন্তু আজকে তো দুর্ভাগ্য আজকে আমাদের অবস্থা রব্বুল আরমিনিম এজন্য বলেই দিয়েছেন যে এবং যখনমান আনার পরে তার ইমানটাকে শির্ক দিয়ে ঢেকে না দেবে অন্য জায়গায় বলেছেন বিজুলমিন। चरित्रा दानी व्यक्तित्व गढ़े तुले अपनी विश्लेषण कर एक जुवक के तर सठी मपे गड़े जदि तुलते हैं परिमप दिए जी ताक आगे नहीं जो है तथम जे जिन दीते हैं से व्यक्ति स्वाधीनता स्धीनता बोध ये जिनटा जी आपनी देखें तो हमें देखें जो इसलम ये अत्यंत परिमपत कर दिए ইসলাম ছাড়া এর বাইরের সব আদর্শগুলো আছে সেখানে আপনি কিন্তু এই বিষয়টা অনুপস্থিত পাবেন পাবেন এই জন্য যে মানুষ সে কতটুক স্বাধীন তার স্বাধীনতাটা কতটুক এইটা পরিমাপ করতে পারেনি যার জন্যে দেখা গেছে যে সে যখন দেখেছে যে আগুন পৃথিবীর সব কিছুকে জ্বালিয়ে পুড়ে ছাড়খার করে ফেলতে পারে তখন এই মানুষটা ওই আগুনের কাছে সেচদের পড়ে গেছে আগুনকে তার চেয়ে বড় মনে করেছে আবার যদি দেখেছে যে পানির স্রোত দুনিয়াকে ভাসিয়ে দিচ্ছে সব কিছু ডুবে শাস করে দিচ্ছে তখন এই মানুষটা ওই পানির সামনে মাথা নত করে বসে গেছে এই ইসলাম যে তাওহিদের কথাটা বলেছে যে প্রসঙ্গটা আপনি প্রথমে তুলেছেন এই তাহিদ তাহলে তাকে শিক্ষা দিচ্ছে কি যে ইসলাম এসে যে তাহিদটাকে শিক্ষা দিচ্ছে যে শোনো যে তুমি এই পৃথিবীর মধ্যে স্বাধীন এবং সবচেয়ে শ্রেষ্ঠ তোমার উপরে কেউ ক্ষমতা ব্যবহার করার কথা না তোমার ক্ষমতায় সবাই পদোন্নত থাকবে আল্লাহ যেই শক্তি দিয়ে স্বাধীন সত্তা দিয়ে তোমাকে সৃষ্টি করেছে এই তৌহিত যদি তুমি বিশ্বাস করে তাহলে তুমি দেখবা যে তোমার শুধু মাথার এই শ্রদ্ধা মাহার্গ একটা সত্তা শুধু পাবে আর বাকি পৃথিবীর যত কিছু আছে কারো কাছে তোমার মাথা নত করবার নয় সুতরাং তুমি রাজাদিরাজ বা প্রতাপশালী রাষ্ট্র সরকার অথবা রাষ্ট্র অথবা আদর্শ বা শক্তি বা ক্ষমতা কারো কাছে কিন্তু তোমাকে মাথানত করাবার নয় তখন ওই যুবকটা সে নিজের স্বাধীন সত্তাকে উপলব্ধি করতে পারে এবং যে কোনো আদর্শ যে আদর্শটা তার স্বাধীন সত্তার বিরোধী তাকে কারো কাছে পরাভূত হতে হতে হচ্ছে হচ্ছে অথবা তাকে মাথা নিচু করতে হচ্ছে সেই সমস্ত আদর্শ শক্তি সংস্কৃতি সব কিছুকে সে তখন পদানত করতে পারে সে তার কাছে মাথা নত করে না এই যে স্বাধীন সত্তার বিকাশ ঘটায় এটা একমাত্র তাওই ঘটাতে পারে তার রবের সাথে স্রেবল একজন অধিকারী আর যারা আছে এরা সাময়িক ক্ষমতাবান আল্লাহ ক্ষমতা দেবেন চিনিয়ে নেবেন সুতরাং যাদের সাময়িক ক্ষমতা তাদের কাছে আমার মাতানত হওয়ার কোন প্রয়োজন বরং যিনি সর্বশ্রেষ্ঠ কর্তৃত্ব মালিকাল হাজরত ইব্রাহিম আলামের উদাহরণ এখানে আসে যে তিনি ওই রাধারে তারকা চাঁদ এগুলো দেখে দেখে মাঝে মাঝে আল্লাহ সবচেয়ে বড় তো ধন্যবাদ আপনাদেরকে সম্মানিত দর্শক শ্রোতা আমাদের সময় হলো একটি ছোট্ট বিরতি নেওয়ার বিরতির পর আমরা আবার এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে ফিরে আসবো যুবকদের সমস্যা বিষয়ক আলোচনায় আমাদের সঙ্গে থাকবেন prophet. দার্ড ইনসেক্টের <laughs>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 কারণ দেখুন সাল্লাহ আলহাল্লামের মনে মুক্তি আবু হা जिज्ञे करसुल सल्लाम आपनी जब अल्लाह रहमत क्षमा छड़ा जानना जो से ही मुस्लिम চুর্থ খন্ড ও জাহানামের বিবরণ birds, insects and animals? Want to know more? Join us for Stories of the Prophet. Novideir Kahini, Paraburthi Anushthaan, Peace TV, Bangalaya. Assalamualaikum warahmatullahi wabarakatuh. We are now born in our Anushthaan. Our country, Thakarjun, has been known for our time. তো আমরা যে বিষয়টা নিয়ে কথা বলতেছিলাম আমি একটু আচ্ছা আপনার থেকে যে বিষয়টা বলতেছেন ডক্টর লোকমান ভাইয়ের কথা থেকে ক্লিয়ার করতে গিয়ে তো যখন তাওহীদ শিখে তখন ব্যক্তি তার রবের সাথে পরিচিত হয় দুই নাম্বার রবের সাথে পরিচয় হওয়ার সাথে সাথে সে নিজের পরিচয়টাও জানতে পায় কারণ সে হলো পৃথিবীর জন্য খলিফা কারণ কুরআনুল কারীমে رب العالمين বলেছেন خلق لكم ما في الارض جميعا এই নিকিল সৃষ্টিতে যত কিছু আছে সব যতক্ষণ না কোনো সম্প্রদায় নিজেরা নিজেদের ভাগ্য পরিবর্তনের চেষ্টা না করে তার মানে স্বাধীনতার কতটুকু স্বীকৃতি রব্বুল আলমিন কোরআন করিমে দিলেন শুধু তাই রব আলমিন কোরআন করিমে সবকিছু খুলে খুলে বলে দিয়ে বলেছেন স্বাধীন ভাবে জন্মগ্রহণ করে কিন্তু তাকে পৃথিবীতে বহু রসম রেওয়াজ প্রচলন প্রথা শৃঙ্খলিত করে অর্থাৎ অবৈধতা বিভিন্ন ধরনের দাসত্ব এসে তাকে গ্রাস করে এক সময় দেখা যায় যে সুকৌশলে এই তাওহিদি চেতনা থেকে ফিরিয়ে আস্তে আস্তে তাদের ভিতরে কুফুরি এবং তাদেরকে পরাধীন করে দেওয়া বিশেষ করে তাদের ভিতরে এই যে যৌবন যে ন্যাচারাল ফাংশন গুলো আছে এগুলোকে আকৃষ্ট করে ধ্বংস করে দেওয়ার शिक्षा जो चेतना ढुकानी से उपलब्धि करते शुद्ध एकजन একজনের গোলাম একজনের কারো না অথবা তার বিরোধী যদি কোন সংস্কৃতি থাকে কোনো আদর্শ থাকে কোন জীবন ব্যবস্থা থাকে তার কাছে কিন্তু আমার মাথা নথ করবার প্রশ্ন আসে না তাহলেই আমরা কিন্তু দেখতে পাবো যে যুব সমাজ সঠিক পথে তৈরি হয় তারপরে একটা শেখ ইউসুফের কাছে আসবো যে ওই যে সাত ব্যক্তির কথা এর ভিতরে যে যুবকের কথা বলা হয়েছে সে তাকে সম্ভ্রান্ত উচ্চ বংশীয় কোনো নারী আহ্বান জানানোর পরে তার উচ্চারণটা কি ছিল শাহ সেটা যে আল্লাহ ভয় এবং আল্লাহর বিশ্বাস ওই যুবককে এমনই প্রভাবিত করেছে যে সাধারণত আমরা দেখি যুবকরা যুবতী পাওয়ার জন্য তার সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করা সহজে চরিতার্থ করবার জন্য যুবক তার পিছনে দৌড়াচ্ছে দেশে দেশে কিন্তু এই যুবক সে যদি আল্লাহর প্রতি বিশ্বাস এবং ইমানই মূল্যবোধকে ধারণ করতে পারতো তাহলে তার ভিতরে আমরা দেখতে পাই ব্যতিক্রম ধর্মী একটা প্রভাব যে এখানে হাদিসের মধ্যে রসলে করিম সাল্লাহ বিশ্ব করেন যে যুবতী সুন্দরী এবং সেই যুবক কেক যুবতীর যৌবনী তাকে উপলব্ধ প্রভাবিত করার জন্য যথেষ্ট তারপরে যুবতীর রূপ সৌন্দর্য অর্থ অর্থ সম্পদ আছে সমস্ত কিছু দিয়ে সে প্রাণান্ত প্রচেষ্টা চালাচ্ছে যুবককে প্রভাবিত করবার জন্য কিন্তু যুবকের অন্তরে যেটা আল্লাহর ভয় রয়েছে এই ধরনের আহ্বানকে সরাসরি প্রত্যাখ্যান করে সে বলছে আমি তোমার ভাবে তোমার বাসনা চরিতার্থ করার যে সুযোগ তুমি দিয়েছ সেটা আমি করতে পারছি না কারণ আমি আল্লাহ ভয় করছি আমরা আবার আমাদের সাহেবের কাছে ফিরে আসব যে এই যে বর্তমান যুবকদের যে চারিত্রিক অধপথন যেটা আমরা একটু আগে দেখলাম যে এই চরিত্র যুবকদের ধ্বংস করার জন্য এটা স্বাভাবিক আমরা বুঝি যে তাকে পরিচয় দিতে গিয়ে লোকমান তার বক্তব্য চালিয়ে যাচ্ছেন মাসকানে আলামিন লোকমানের পুত্রকে তার বাবার প্রতি সদাচরণ মায়ের প্রতি সদাচরণ করেন। আর এর দ্বারা সমুভা যে সকল মা বাবা সন্তানকে তিদ শিক্ষা দেয় তারা আল্লাহ অনুগ্রহ মা বাবার প্রতি অনুগত হয়ে তারপরে শিক্ষা কি হবে তা লোকমান বিহা আল্লাহ। বলছেন ও আমার কলিজার টুকরি সন্তান যদি অনুপরিমান ওই অনুপরিমাণ মানুষের দৃষ্টি শক্তির অগুচরে লুকিয়ে থাকা জিনিস থাকুক না এই যে আল্লাহর ক্ষমতা এবং এই পৃথিবীতে কেউ কাউকে দেখতে পাচ্ছে না কন্ট্রোল করতে পারছে না ভিতরে চিন্তার একটা পরিবর্তন ক্ষুদ্র অপরাধটা কেউ জানছে তাহিদের এই বিশ্বাসটাকে প্রগাঢ় করার জন্য। আরো কিছু দেখুন একেবারে সবকিছু হারিয়ে যাচ্ছে না কিছু করো সব সম্মান দুজন লেখক লিখে না সবই জানেন আল্লাহ শুধু তাই না আজকের আধুনিক বিজ্ঞানের যুগে আমরা বিজ্ঞানের যুগে কথা বলছি আধুনিক বিজ্ঞানের যুগে রব্বুল আলামিন। বিজ্ঞান মনস্ক বিজ্ঞান গবেষক বিজ্ঞান চর্চাকারী জাতিকে যুবক কে বলছে চর্চা করছো পৃথিবীর অনেক কিছুই সেই উপগ্রহ উপগ্রহের ভিত্তিতে সারা পৃথিবীর কোথায় কি হত সেই মহাবিশ্বের সবকিছুই সব কিছু না পারতেছ পারতেছ কিন্তু আল্লাহ তুমি যা করছো সবকিছু কিন্তু প্রত্যেক মানব সন্তান মানব আলজম না ফি তো তার জন্য ফিক্সড করে নির্ধারিত করে দেওয়া হচ্ছে একটি তার মেরুদণ্ডে তুমি নিজে আজকে জাস্টিস আর জাজমেন্টের জন্য যথেষ্ট সুতরাং একটি যুবককে তার জীবনের সূচনায় এই বিষয়গুলো যখন এক এক করে তুলে ধরা যাবে সে তো আল্লাহকে ভয় না করে পারবে না শিক্ষা প্রত্যেকটা মুহূর্তে যুবককে সত্যের পক্ষে বজ্র কঠিন করে তুলে আর সকল অন্যায় অপরাধ থেকে নিজের থেকে দূরে সরিয়ে দেয় করছেন এবং সেগুলো যে একদিন তার সামনে উপস্থাপন করা হবে এবং একদিন যে সে তার কর্ম তার হাতের মধ্যে পাবে এই বিশ্বাস এই যুবকদের কাছে পৌঁছে দেওয়া দাইতো কিন্তু আমাদের চেতনায় একজন যুবককে অন্যায় থেকে ফিরায় রাখতে পারে একজন আদর্শ যুবক হিসেবে গড়ে তুলতে পারে তো সম্মানিত দর্শক শ্রোতা আল্লাহ আমাদেরকে এই যুবকদেরকে ইমানি চেতনায় উদ্বুদ্ধ হওয়ার তৌফিক দান করুন আমরা এই কামনা করছি शेशा ते आमादे ते जारा ठीके, से स्टूडियो जरा मूल्यवान आलोचना दिए अनुष्ठानी के समृद्ध कर मुबारकबाद जानिए अनुष्ठान एखने शेष कर মহান আল্লাহ প্রেম অপবিত্র জীবন অর্জন করতে একমাত্র মোহাম্মদ রসোল্লাহ সাল আলি আসাল্লামের অনুসরণ এবং অনুকরণের মাধ্যমে আমরা মহান আল্লাহর প্রেম ও পবিত্র জীবন পেতে পারি জীবনের সকল ক্ষেত্রে রাসোল্লা সাল আলিহাসাল্লামের সন্ন্যতে অভ্যাসিত পথ পদ্ধতি জানতে তাই দেখুন বিশ বাংলার নিয়মিত অনুষ্ঠান দর্শু সন্না সমগ্র জীবনকে সফল ও সুন্দর করার জন্য প্রয়োজন সোনের বাস্তবায়ন দেখুন সম্প্রচার সকাল সাতটায় বাংলাদেশে বাংলায় ম্যারেজ ও ডিভোর্স ওভেন ও হেল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 देख अर्धांगिनी ना ती प्रति रविवार रत साढ़े सातटाए पुन सम्प्रचार सकाल साढ़े नेश टी बांगलाय